আবু হুরাই রাহ তালান হতে বর্ণিত নবী সাল্লাহ আল বলেন আমর ইবনুল লোয়াই ইবনু কামাহ ইবনু খিন্দাফ খুজাহ গোত্রের পূর্বপুরুষ ছিল